জিহাদি ফরজে কিফায়া কি ফরজে আইন জিহাদ কখনও ফরজে আইন হয়। কখনো ফরজে কি ফায়া হয়ে থাকে ফরজে আইন হবে যখন কোনো জনপদ আক্রান্ত হবে তখন ফরজে আইন হয়ে যাবে ওই জনপদের লোকদের উপর মানে তাদের পক্ষ থেকে দেখা করা তাদের পক্ষ থেকে এটাকে অপোজ করা অফেন্সিভ নয় ডিফেন্সিভ হিসেবে তা এই জিহাদ তাদের জন্য ফরজে আইন হয়ে যাবে আর অফেন্সিভ যে জিহাদ রয়েছে সেটা মূলত ফরজা কিফায়া থেকে থাকবে যদি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান মনে করে থাকেন যে এই মুহূর্তে আমাদেরকে জেহাদে অবতীর্ণ হওয়া দরকার এই মুহূর্তে আমাদের জেহাদ করা দরকার তখন তিনি রিস্টান দিলে জেহাদ হবে এবং সেই অনুযায়ী জেহাদ চলবে